মানবতার সমাদান. আসসালামু আলাইকুম আরহামকাত আহমদুল্লাহ আহমদ শাহিরমিন দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন এক ডিসকাশনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় এই প্রত্যাশা প্রাঙ্গণে আমরা যারা একত্রিত হয়েছি আল্লাহ সুহায়ন হুয়া তাহালা যেন আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ যেন একমাত্র কোরআনকে আমাদের জীবনের পরিবর্তনের চাবি খাঁচি করে দেন আল্লাহ রব্লা আলহামীন যেন কোরআনের মাধ্যমে সারা পৃথিবীকে পরিবর্তন করে দেন কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন এক পাওয়ার দিয়েছেন এমন এক শক্তি দিয়েছেন এই শক্তির মধ্যে দিয়ে অনেক পরিবর্তন হতে পারে ইস ম্যাগনেটিক পাওয়ার যেমনভাবে চুম্বক ম্যাগনেট যদি কোনো আয়রন পায় লোহা পায় এটাকে করে কোরআনের মধ্যে এরকম অ্যাট্রাক্টিভ পাওয়ার আছে কোরআন ইজ সো পাওয়ারফুল এটা আসলে আমরা নিজেদের জীবন এক্সপিরিয়েন্স না করলে আমরা এটা বুঝতে পারব না আমার ভাইয়েরা আমার বোনেরা কোরআন শুধু আমাদের দুই একজনের জন্য আসে নাই কোরআন আমাদের প্রত্যেকের জন্য এসেছে এজন্য জন্য কোরআনকে আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনে এক্সপেরিমেন্ট করে দেখেন কোরআন থেকে একটা জিনিস পেতে চান আর কোরআনের মধ্যে খোঁজেন আপনি খুঁজে পাবেন নিজে যদি খুঁজে না পান যারা কোরআন সম্পর্কে জানে কোরআন গবেষণা করে কোরআন পড়ে কোরআন পড়ায় তাদের কাছে যান এবং মূলত আমরা প্রত্যেকেই যেন এই কোরআনের একজন ছাত্র এবং কোরআনের একজন শিক্ষক হয়ে যায় কোরআনের ছাত্র আমরা এই জন্য আজীবন আমরা কোরআন থেকে শিখব শিখতে শিখতে যদি আমার জীবনটা শেষও হয়ে যায় কোরআন থেকে কোরআনের মালোমাত এলম কালাম শেষ হবে না আরও শেখার বাকি থাকবে আর এই জন্য আমি কোরআনের টিচার হব আমি কোরআন সম্পর্কে যা জানি কমপক্ষে আর কাউকে শেখাতে না পারি আমার বাচ্চাকে তো পারবো এজন্য জন্য কোরআনের লার্নিং এবং টিচিংটা এটা চলতে থাকতে হবে জেনারেশন আফটার জেনারেশন যুগের পরে যুগ বছরের পরে বছর জীবনের পরে জীবন এভাবে চলতে থাকতে হবে সবথেকে বড় কথা হলো এটা যে অন্য কোনো ফ্যামিলির মধ্যে কোরআনের চর্চা না থাকুক অন্য কেউ কোরআন শরীফ না পড়ুক আপনি যেন কোরআন শরীফ পড়েন আপনি যেন আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়ার জন্য বলেন অন্যকে কেউ কোরআন শরীফের আমল না করুক আপনি যেন করেন আপনার মেয়েরা যেন করে এজন্য আমরা প্রত্যেকেই আমরা যেমনভাবে কোরআনের একজন ছাত্র আমরা কোরআনের একজন শিক্ষকও কিন্তু আল্লাহ নবী সাল্লাই ও সাল্লাম বলেছেন কোরআন তোমাদের মধ্যে তারা হলো সর্বোত্ত মানুষ যারা কোরআনকে শেখে এবং শেখায় আল্লাহ নবী বলতে পারতেন তোমাদের মধ্যে যারা ডাক্তার এবং ডাক্তারি শিখায় তারা ভালো তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং শিখায় তারা ভালো তোমাদের মধ্যে যারা অন্য কোন প্রফেশনে আসে ওটা মানুষকে শেখায় তারা ভালো তোমাদের মধ্যে যারা কম্পিউটার বানায় আর কম্পিউটার শেখায় মোবাইল ফোন বানায় আর শেখায় তারা ভালো আল্লাহনবী কিন্তু তা বললেন আল্লাহনবী কী বললেন তোমাদের মধ্যে তারা হলো উত্তম খাই বেস্ট যারা নিজেরা কোরআন শেখে এবং কোরআন শেখায় কোরআন শেখা এবং কোরআন শেখানো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের সারা জীবনের জন্য কোরআন শিখতে হবে সারা জীবনের জন্য কোরআন আমাদের শিখাতে হবে আমরা প্রত্যেকে যেন কোরআনের তেলাওয়াত শিখি আমরা প্রত্যেকেই যেন কোরআনের তেলাওয়াত শিখি তাজবির সহকারে শুদ্ধ করে আরবিতে আমরা প্রত্যেকেই যেন কোরআনের ট্রান্সলেশনটা বাংলায় শিখি আমরা প্রত্যেকেই যেন ট্রান্সলেশন শেখার পরে এটার উপরে যেন আমল করি আমল না করলে তো লাভ হলো না যখন আমরা আমল করব আল্লাহ সুফান হাত তাল আমাদের উপরে রহমত করবেন এরপরে কোরআনের দাওয়াতটা আর একজনের কাছে দেয় যে আমি কোরআন পড়তে পারি আমি কোরআনের অর্থ বুঝি আমি কোরআনের উপরে আমল করি আমার লাভ হচ্ছে জীবনে আপনিও করেন আপনিও লাভবান হবেন এই কথা আমরা মানুষের কাছে বলতে হবে এটা যদি আমরা মানুষের কাছে বলতে পারি তখনই কিন্তু এই যে কোরআনের প্রোগ্রাম কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি এই প্রোগ্রাম করাটা এবং প্রোগ্রাম দেখাটা সার্থক হবে আমি জানি না এর মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে কতটা কোরআন শেখার প্রতি কোরআন বোঝার প্রতি কোরআন দিয়ে জীবন গড়ার প্রতি উৎসাহিত করতে পারছি যদি একজন ভাই অথবা বোন যদি তাহলে আমাদের আমার ভাইরা বোনেরা দর্শক মন্ডলী আমাদের আলোচনা চলছে সৌরাতুল আন্সার বাস নাম্বার ফোরটি থ্রি অ্যালকোহলকে হারাম করার স্টেজ দ্বিতীয় এই পর্যায়ে কি বলেছেন সেই সম্পর্কে আমরা কথা বলেছিলাম যেখানে تَقْرَبُ الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ أَو جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা মাদকশক্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো তোমরা কি বলছো আর নামাজের জায়গা আজ মসজিদ সেখানে এমন কেউ যেও না যে অপবিত্র তবে যদি তোমাদের রাস্তা পার হতে হয় তাহলে ভিন্ন কথা যদি তোমরা অসুস্থ থাকো সফর অবস্থাতে থাকো অথবা তোমাদের কেউ যদি প্রাকৃতিক প্রয়োজন সেরে আসে পেশা পায়খানা করে আসে অথবা স্ত্রীদের সঙ্গে তোমাদের মেলামেশা হয়ে যায় কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই এমতো অবস্থাতে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়ম্বম করো আর তোমাদের মুখমণ্ডলকে মোসেহ করো হাতকে মোসেহ করো নিশ্চয়ই আল্লাহ রব আলমিন ক্ষমাসীল আল্লাহ মানুষকে মাফ করে দেন অ্যালকোহলের ব্যাপারে মদের ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি ওই আলোচনার দিকে আমরা এখন যাব না আমরা আয়াতের পরবর্তী অংশ নিয়ে শুরু করবো যে আয়াতকে অনেক সময় যোগ করে একটু মজা করে অনেকে বলেন যে অনেকে আছে যে কোরআনের কিছু কিছু অংশকে ভুল বুঝে এক অংশকে বাদ দিয়ে আর এক কথা বলে অর্থটা ভিন্ন হয়ে যায় বলে কথা যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে নামাজের ধারে কাছে যেও না তাই আমি নামাজ পড়ি না যদি আপনি খালি প্রথম অংশ বলেন বলেন লা তাকরাবুসাল্লাহ নামাজের ধারে কাছে যেও না এটা অনেকে দুষ্টামি করে কথা বলে কিন্তু এ কথা আর বলেনা কখন না আমাদের ধারের কাছে যাবে না যখন তোমরা মাতাল অবস্থা আপনি কি তাহলে মাতাল হয়ে গেছেন তা তো হন নাই এজন্য কথা দুটকে এক সঙ্গে মিলাই বলতে হয় এই আয়াত নিয়ে অনেক এরকম যোগ করে মজা করে কথা বলে এই জন্য কোরআনে যেন আমরা একাংশ ধরে আর একাংশ বাদ দিয়ে যেন না বলি আউট অফ কন্ট্যাক্স নিয়ে যেন আমরা কোনো কথা না বলি দ্বিতীয় বিষয় হল জুনুব যিনি জুনুব বলা হয় যাদের উপরে গোসল করাটা ফরজ হাদাসে আকবর যাদের হয়ে যায় এটা হাদাসে না হাদাস হলো অপবিত্র হয়ে যাওয়া আর হাদাস আকবর বলা হয় ওইটা যার কারণে অজু করলে এনাফ হবে না আপনাকে আমাকে গোসল করতে হবে এর মধ্যে কয়েকটা সিচুয়েশান আছে এই সিচুয়েশানের কারণে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এর মূল বিষয়টা হলো নারী অথবা পুরুষের শরীর থেকে যদি মনি বের হয়ে যায় যদি বীর্য বের হয়ে যায় স্পাম বের হয়ে যায় তাহলে তাদের উপরে গোসল করাটা ফরজ হয়ে যায় এখন পুরুষের জন্য মনে করেন এটা দুটো সিচুয়েশান হতে পারে একটা হলো ওয়েট ড্রিম যেটাকে আমরা স্বপ্নদোষ বলি ফর এক্সাম্পল আর একটা হলো স্ত্রীর সঙ্গে তার মিলামেশা অথবা এই জাতীয় আর মহিলাদের জন্য এই দুই সিচুয়েশান স্বপ্নদোষ পুরুষের যেমন হয় মহিলাদের এরকম হয় আর এরপরে হলো স্বামীদের সঙ্গে মিলামেশা হওয়া শারীরিক সম্পর্ক হওয়া এরপরে আমার মা বোনরা যখন মান্থলি পিরিয়ড যখন শেষ হয়ে যায় মান্থলি পিরিয়ড থাকা অবস্থাতে তারা নাপাক হয়ে যান সেখান থেকে পাক হবেন অথবা আমার মায়েদের বন্দের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে যে ব্লেডিং যেটা হয় নিফাস এটা বন্ধ হয়ে গেলেও কিন্তু তাদের উপরে গসল ফরজ হয় এই সিচুয়েশানগুলো জুনুবিন মধ্যে আসে আমরা মহিলারা কি হায়েজ অবস্থাতে মসজিদে যেতে পারবে কি পারবে না এটাও একটা বড় কোশ্চেন আমাদের সমাজে আমরা এই বিষয় নিয়ে আসব তবে এখনই না খানিক্ষণের বিরতির পরে বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে ইমিডিয়েটলি দেখা হচ্ছে স্টে ইন ফ্রন্ট অব টেলিভিশন স্ক্রিন সি ওল অফ ইউ সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ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 সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগন ডিসকাশন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 পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে সমস্ত অবস্থাতে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় জুনুব অবস্থা বলা হয় এখন জুনুবী হালাতে মসজিদে যাওয়াটা মানুষের জন্য যায়জ কি কিছু বিষয় আছে যে করেন একজনের উপরে গোসল ফরজ তাহলে তিনি এখন গোসল করে ফেললেই তো মসজিদে যেতে পারবে। এটা একটা টেম্পোরারি বিষয় এবং উচিত হল গোসল করেই মসজিদে যাওয়া এমনি গিয়ে নাপাক অবস্থায় মসজিদে বসে না থাকা কিন্তু কোশ্চেন এসে যায় এখন একজনে হয়তো মসজিদেই থাকেন ইমাম সাহেব মসজিদে ঘুমান ছাত্ররা অনেকে আছে মসজিদে লেখাপড়া করেন তারা কি করবে তাদের জন্য এটা এক্সেপশন অথবা এমন আছে যে মসজিদের এক পাশে তিনি থাকেন আর এক পাশে যেতে হলে ওই একমাত্র মসজিদের দিয়েই রাস্তা সেখান দিয়ে যেতে হবে এটাকে এক্সেপশন হিসাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন তবে যদি তোমরা रास्ता हिसाब जदि क्यों मस्जिद के भर जा। जे हो जाओ तुविधा नहीं कंत मस्जिदे ना जतना तुम्हारा गोसल करो गोसल कर लेते स्पेसिफिक मसला माँ बनरा मान्थली पिरियडा लम्बा समय तरफ है तीन दिन दस दिन पर्त होते आनंद जोशा हो बाचा हर ब्लिडिंग এর সর্বশেষ টাইম নির্ধারণ না থাকলেও সর্বোচ্চ ফোরটি ডেজ পর্যন্ত হতে পারে চল্লিশ দিন পর্যন্ত এখন এই অবস্থাতে মা বোনরা কি মসজিদে যেতে পারবেন কিনা। অথবা কি করবেন তারা এ সময় স্বাভাবিক অবস্থাতে মা বোনরা এই অবস্থাতে নামাজে তো অংশগ্রহণ করবেন না কারণ তাদের উপরে নামাজ নাই যদি নামাজ ছাড়া অন্য কোনো দায়িত্ব মহিলাদের থাকে অথবা এমন কোনো নেসেসিটি থাকে প্রয়োজন থাকে যেটা শরীয়তের জন্য ইসলামের জন্য জরুরি তাহলে এমতো অবস্থাতে তারা মসজিদ যেন অপবিত্র না হয়ে যায় এরকম সিচুয়েশন মেনটেন করে মসজিদে যেতে পারবে। যেমন মনে করেন কেমন আমি এক্সাম্পল দেই। মনে করেন মসজিদে ইসলাম সম্পর্কে কোনো একটা আলোচনা হচ্ছে বা কোনো প্রোগ্রাম হচ্ছে এর মধ্যে অনেকে সুস্থ আছেন অনেকে অসুস্থ আছেন নামাজের জন্য নয় ওই প্রোগ্রামের জন্য মহিলারা যদি হায়জ অবস্থাতেও থাকেন নেফাশ অবস্থাতে থাকেন তারা ওই ইসলামিক প্রোগ্রামে গিয়ে যদি ইসলামী শরীয়ত শেখার জন্য সহায়ক হয় সুবিধা হয় তাহলে তাদের জন্য যাওয়াটা জাহেজ বিশেষ করে আমরা যারা মুসলিম কমিউনিটিতে বসবাস করি মুসলিম প্রধান দেশে বসবাস করি আমাদের জন্য এটা বোঝা একটু মুশকিল আমরা যারা মুসলিম মাইনরিটি দেশে বসবাস করি আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া যারা আমরা মুসলমানরা বসবাস করি আমাদের জন্য মসজিদটা শুধু নামাজের জায়গা না আর মসজিদ তো আসলে নামাজের জায়গা হওয়া উচিত না প্রত্যেকটা মসজিদেই মা জন্য আলাদা রুম থাকে জায়গা করতে হয় কারণ এই মসজিদে যাওয়া ছাড়া আমার মা আর অন্য কোনো জায়গাতে কিন্তু ইসলাম শেখার কোনো উপায় নাই আমাদের দেশগুলোতে যেমন মেয়েদের মাদ্রাসা আছে বিভিন্ন পড়ার জায়গা আছে এরকম তো নাই খুব অল্প জায়গাতে আছে এজন্য নামাজ ছাড়া অন্য অ্যাক্টিভিটিস এটার যদি ইসলামের জন্য প্রয়োজন হয় মনে করেন একজন টিচার তিনি মহিলা যখন মহিলা মেয়েদেরকে আমরা মেয়ে টিচার দিয়ে পড়াবো এখন মেয়ে টিচার যিনি তিনি পিরিয়ড তো হবেই অসুস্থ হয়েছেন এখন ওনার তো ছাত্রী আছে ওনার আন্ডারে আরও তিরিশ জন এদেরকে তো পড়াইতে হবে তারা দৈনিক কর্মস্বরী পড়ার জন্য মসজিদে আসে এখন এই মহিলা যদি প্রত্যেক মাসেই আট দিন দশ দিন ক্লাসে না আসেন তা তো তো চাকরিও বাদ এরপরে তিরিশ জন মেয়ে আছে তার মধ্যে নয় দশ বছরের উপরের মেয়েরা আছে মনে করেন তিরিশ জন মেয়ের মধ্যে তিনজন চারজন জন তারা অসুস্থ কোনো মেয়ে অসুস্থ হয়ে গেলেই যদি কোরআনের ক্লাসে আসা বন্ধ করে দেয় তাহলে তো সে চলবে কী করে কোরআন শরীফ সে মুখস্ত করবে কী করে কোরআন শরীফ সে শিখবে কী করে হ্যাঁ এমতো অবস্থাতে আমার মেয়েরা আমার বোনরা আমার মায়েরা অসুস্থ হলে যেটা করবেন সেটা হল কোরআন শরীফের যেই টেক্সট কোরআন শরীফকে সরাসরি তারা হাত দিয়ে ধরবেন না কোরআন শরীফের টেক্সটের মধ্যে কোরআন শরীফের লেখার মধ্যে তারা হাত দিবেন না এবং পারলে এবং কোরআন শরীফ ধরাকেও তারা অ্যাভয়েড করবেন কিন্তু তারা যেটা আগে মুখস্থ করেছেন অথবা অন্য কেউ তাদেরকে মেলে দিলে এটা দেখে দেখে পড়া এটা তাদের জন্য কোনো অসুবিধার কোনো বিষয় নয় এটা অ্যালাহ আইসা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা যখন অসুস্থ হতেন তিনি কোরআনের লাওত করতেন না দেখে দোয়াও পড়তেন বিদায় যেহেতু তিনি অলরেডি সব দোয়া করেছেন সব কিছু করেছেন অসুস্থ ছিলেন এই সমস্ত দোয়া এগুলো মা জন্য পড়াটা যায়জ তাহলে আমি আবার এটাকে সামারাইজ করি মা যখন মাসিক অসুস্থতার মধ্যে থাকেন বাচ্চা হওয়ার পরে ব্লিডিং অসুস্থতার মধ্যে থাকেন এই সময় তাদের জন্য মসজিদে যদি মসজিদে তাদের আলাদা জায়গা থাকতে হবে কিন্তু আল্লাহ রসুলের মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা ছিল নির্ধারিত জায়গা ছিল এই সময় যদি অন্য কোনো কাজ যেমন মনে করেন কোন ইসলামিক কোন আলোচনা হবে কোনো কোরআনের ক্লাস হবে অথবা ইসলামিক স্টাডিজ পড়ানো হবে শরীয়ত পড়ানো হবে এরকম ইসলামের জন্য জরুরি যেগুলো মসজিদে পরিচালনা করা হয় এরকম যদি ক্লাস মসজিদে চলে তাহলে যিনি শিক্ষক শিক্ষিকা যিনি जरा क्लस मेरा मायर जरा अंशग्रहण करें तरज जावा यह प्रसंग क्रमे अपना और एक कथा बोली हल्दी मस्जिदगुलोते महिला जगह थका उचित महिला जो जाना ना तो महिला मस्जिदे कि आसबे और ता इसलम शिखब को जैगारे जदि मुस्लिम देशे बसबा करी हम बोर के अनेक हक थे क्योंकि महरूम करी সৌদি আরবে যখন আপনারা হজ ওমরা করতে যান মসজিদে নবী মসজিদে হারামে তো মহিলাদের জায়গা আছেই যখনই আপনি মক্কা থেকে মদিনার মাঝখানে আপনি বাসে যাচ্ছেন বাসে যখন আপনি কোনো সার্ভিসে যখন আপনি নামবেন কোনো ব্রেক নেবেন তখন সার্ভিসে আপনি দেখবেন সেখানে যে কোনো ছোট মসজিদ হোক পুরুষের জন্য আলাদা একটা এরিয়া আছে মহিলাদের জন্য একটা এরিয়া আছে পুরুষের জন্য টয়লেট আছে মহিলাদের জন্য টয়লেট আছে এটাই হলো সুন্দর নিয়ম যে সব জায়গাতে মহিলাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে মসজিদে আর মসজিদগুলোকে যেন শুধু আমরা নামাজের পরে যেন তালা দিয়ে না রাখি তাহলে আপনি চিন্তা করে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে যেই ঘরটা মাত্র এক ঘন্টা ব্যবহার হবে এত বড়ো জায়গাটা নষ্ট করে লাভ কী আল্লাহ রসুলের মসজিদটা চব্বিশ ঘন্টা ব্যবহার করা হয়তো। এই এটা মসজিদে নববি ছিল ফজরের নামাজের পরে লোকজন সেখানে লেখাপড়া করতেছে এখানে মিটিং হইতেছে পরিকল্পনা হচ্ছে লোকজন আসতেছে আল্লাহ রসুলের রাষ্ট্র এখান থেকে চলতেছে জোহরের পরেও হচ্ছে মুজাহিদরা জেহাদের জন্য যাচ্ছে আবার ফেরত আসতেছে লেখাপড়া হচ্ছে এভাবে চলতেছে সারা দিন ঈশান নামাজের পরে পর্যন্ত এমনকি যাদের কোনো বাড়িঘর নাই আসহাবে সোফা যারা থাকার জায়গা নেই ঈশান নামাজের পরে তারা মসজিদে ঘুমাই যাইতেছে আল্লাহ রসুলের মসজিদটা চব্বিশ ঘন্টা ব্যবহার করা হতো আজকাল আমরা ইসলামকে একদম সীমাবদ্ধ করে ফেলতে চাই মসজিদগুলোকে লিমিটেড করে দিতে চাই আর ইমাম যাদেরকে রাখি ইমামদের ও জিব্বাটাকে আমরা দড়ি দিয়ে বান্ধে রাখতে চাই যে আমি সভাপতি আর সেক্রেটারি যেই দল করি আর আমি যা যা কই এর বাইরে যেন কোনো কথা কোনো মতে কইতেই না পারে কোনো একটু মিলাদ হবে কোনো একটু মিষ্টি খাওয়া হবে আর বিয়ের সময় একটা আগ পড়ালো কেউ মরে গেলে জানাজা পড়লো এই আমার ইসলাম শেষ এই ইসলাম দিয়ে কিন্তু সমাজের পরিবর্তন হবে না এই ইসলাম দিয়ে কিন্তু জান্ হবে না রে ভাই এজন্য মসজিদে মহিলাদেরও জায়গা রাখবেন ছেলেরা মেয়েরা যেন মসজিদে যাইতে পছন্দ করে যদি মসজিদে যাইতে পছন্দ না করে তো মাঠে যেয়ে খেলবে ওরা ক্লাবে গিয়ে নষ্ট হয়ে যাবে ওই যে বারে গিয়ে দোকানে গিয়ে আজে বাজে জিনিস আজকাল ড্রাগ ফ্রাগ তো সারা দুনিয়ায় ছড়ায় গেছে সিগারেটের তো অভাব না এগুলো করে বেড়াবে এই জন্য আমরা যেটা করি বিভিন্ন জায়গাতে মসজিদের সাথে আরও একটা রুম আমরা রাখি যেখানে যেন ছেলে মেয়েরা যেন খেলাধুলা করতে পারে আলাদা মসজিদের ভিতরে অংশ না এটা তারা খেলাধুলা এখানে করুক যখন নামাজের টাইম হবে যেন খেলাটা বন্ধ করে মসজিদে নামাজ পড়তে পারে এরপরে আমরা ছোটো বাচ্চাদেরকেও যেন মসজিদে নিয়ে যাই ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যদি না যায় তাহলে ইসলাম শিখবে করতে তাহলে এনিওয়ে আমি আপনাদের জন্য সামারাইজ করি हमें जी प्रसंगे कथा बोलिए जी कारोरे गोसल फरज हो जाए तो पुरुषरा जा गोसल कर ही मस्जिदे जाने मस्जिद भेतर एक्जिट करते हैं ग थुरू करते हैं मुरुर करते मस्जिद भर हेटे जो है जो जाए हमारा बनरा जो मान्थलि असुस्थार मध्य थकें अथवा बासचा हो जाते थकें এমতো অবস্থাতে তারা নামাজের জন্য মসজিদে যাবেন না তবে নামাজ ছাড়া অন্য যে কোনো ইসলামিক যে গ্রহণ করার জন্য কোনো তালিমের জন্য কোনো ক্লাসের জন্য কোনো ইসলামিক কোনো আলোচনার জন্য এটা তাদের জন্য মসজিদে যাওয়াটা জায়জ তবে তারা নিজেদেরকে সংবরণ করবেন মসজিদ যেন ময়লা হয়ে না যায় দিকে খেয়াল করবেন এখন যারা আমরা হজ ওমরাতে যাই মক্কা মদিনায় অসুস্থ থাকলে কিন্তু অসুস্থ অবস্থাতে আপনাদের মসজিদে যাওয়া যা এজ আপনারা দেখবেন যে কত মহিলারা আগে বসে আছে নামাজ আদায় করে না কারণ আপনি হয়তো মদিনে গিয়ে থাকবেন হলো তিন দিন কে চার দিন এর মধ্যে আপনি অসুস্থ মসজিদে নবাবিতে না গেলে তো আপনি সব হারাবেন ওখানে কি দোয়াও তো করতে পারবেন আর কিছু না করেন মসজিদে হারামে একই অবস্থা ঠিক অন্য অন্য মসজিদে তারা নামাজের জন্য যাবেন না কিন্তু তারা প্রয়োজনে অন্য যে কোনো ইসলামিক অ্যাক্টিভিটিস সেরি অ্যাক্টিভিটি যেন যেতে পারবেন ইনশাআল্লাহ এটা আমি মনে করেছি আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে আমরা আমাদের জেহেনকে একটু খুলি এবং আমাদের মসজিদগুলোকে সবার জন্য অ্যাক্টিভ করে তুলি আর মসজিদের সম্মানের ব্যাপারে আল্লাহ আল্লা সুফানা আমাদেরকে এই যে গাইডেন্স এখানে দিলেন এই গাইডেন্সের আলোকে আল্লাহ তালা যেন আমাদের জীবনকে পরিবর্তন করেন যারা আপনারা এই আলোচনায় আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক অনেক সুক্রিয়া আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরকম আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদিন আমি আপনারা দেখছেন আসলে সম্মত না সর্ব ধরনের রীতিনীতি আমার দুই উপায়ের নিচে বেন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজমান بن عبدالسلام शेख शाहिदুল্লাহ খান মাদানী هارুন হুসাইনের উপস্থিতনায় তো সংস্কার বলি আওয়াজ শোনা দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই জিনিসটাই হলো গুণ আল্লাহ সুবহানাহু फल सम्मेलन सी देखे बीटल अनुष्ठान जलसाए ला प्रति शुक्रवार रे नुन सम्प्रचार सकाल आठ टेलेश